السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله واصحابه اجمعين و بعد شمعاني داشرق بندو عمراء الله صلى الله عليه وسلم امام عبو جعفر طرح و رحمة الله رجيت بيان و اعتقاد أهل, اهل السنة والجماعة اهل السنة والجماعة تلقى دار باننا ایک تبتير اكتئي وانجشنی جهان اماد الامام بولتی لنجے و الله تعالى خلق الجنة والنار قبل الخلق الله মানুষ এবং জিনিস আগেই জান্নাত এবং জাহার্নাম সৃষ্টি করেছেন এর আগে তিনি বলেছিলেন যে জান্নাত এবং জাহার্নাম কখনো সেটা ধ্বংস হবে না বরং সব সময় থাকবে স্থায়ী এটা বলেছিলেন একটা আলোচনা আলোচনার জমতার আঁকিরা দর্শকবৃন্দ গত কয়েকটি পর্ব আমরা জান্নাতের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি এবং গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যে জান্নাতে অনেকগুলো নালা থাকবে এবং চার চার চার চারটির মতো যার নাল নালার কথা আল্লাহ তালা করান কারি বলে দিয়েছেন একটি হচ্ছে যে মা মিনমায়ন গায়ে আসেন এমন পানির যে পানি নষ্ট হয়নি বিনষ্ট হয়নি দুর্গন্ধ হয়নি এবং এরপরে বলেছেন যে লাভিয়া লাবানি লামিয়া তাকাইয়ার তাড়মহু এমন দুধ যে দুধের স্বাদ নষ্ট হয়নি এমন মদিরা যেমন মদ মদের যে মদের কোনো মানুষ পাগলামি আসেনি এবং এমন মধু যে মধু একেবারে প্রবাহিত থাকবে জান্নাতে আজকে আমরা আলোচনা করব জান্নাতে কিছু প্রশ্রবন থাকবে আলাদা নদী নারাজ মতো এরকম ব্যাপকভাবে প্রবাহিত নয় সেগুলো সেখানেই থাকবে অর্থাৎ জাননাতে দেখতে পাবে মানুষ যে এগুলো উপচে পড়ছে কোনোটা কোনোটা দেখতে পাচ্ছে যে একটু একটু চলছে একটু একটু প্রবাহিত হচ্ছে আল্লাহ কোরআনে কারিমে ইমানদারদের বা মোত্তাকিদেরকে এগুলো দেয়া হবে সেটা তিনি এম তেনান করেছেন দয়া দেখিয়েছেন তোমাদেরকে সেটা দেয়া হবে আল্লাহ তালা বলছেন ইনাল মোত্তাক ইউন নি যারা মোত্তাকি হবে তারা থাকবে জান্নাতের মধ্যে এবং তারা থাকবে প্রস্তাবণের মধ্যে অন্য আয়তাল্লাহ বলছেন ইনআাল মোত্তাক ই নাফি জিলা আলিম আর ইয়ুন যারা হবে তারা থাকবে ছায়াদার জায়গাতে বৃক্ষে বৃক্ষের নিচে এবং তারা থাকবে এরকম প্রস্তাবন যে দেখতে থাকবে কুপের মধ্যে কূপ দেখতে পাবে তারা সেই কূপ তারা থাকবে দেখতে পাবে সুন্দর সুন্দর কূপগুলো পানি যে ইদরা বলে সেগুলো তারা দেখতে পাবে অন্য জান্নাতে যারা যাবে তাদের আল্লাহকে যারা ভয় করে জান্নাত জান্নাত আল্লাহকে ভয় করার কারণে জান্নাত যারা প্রাপ্ত হবে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন ফিহিম আইন তাজিরিয়ান সেখানে দুটি আহ থাকবে কূপ থাকবে তবে সে প্রবাহিত কূপ অর্থাৎ এরকম নয় যে বদ্ধ কূপ সেরকম নয় বরং অনবর্ত প্রবাহিত কূপও সেখানে থাকবে সেটা আল্লাহ তালা বলে দিয়েছেন অথচ এরপরে আবার বলেছেন যারা তাদের মতো পৌঁছতে পারে না জানাতে যারা যাবে তাদের মর্যাদা যারা মত আল্লাহ আল্লাহর বিশেষ মান্ধাদের নিচু পর্যায়ের হবে তাদের জন্য আল্লাহ তালা কিছু কূপ রেখেছেন আল্লাহ বলে দিয়েছেন যে ফিহিমা আইনান্দা খাতান সেখানে এমন কিছু এমন দুটি কূপ রয়েছে যেগুলো উপচে পড়া অর্থাৎ পানি উপচে পড়ছে এরকম ওইটার মতো না আগেরটার মতো এরকম বেশি প্রবাহিত নয় সেরকম অবস্থা অর্থাৎ আগেরটার কম পর্যায়ের এরকম কূপ সেখানে থাকবে জান্নাতিদের জন্য জান্নাতিদের কূপে এমন অবস্থা হবে যেখানে শুধু পানিই থাকবে অন্য কিছু সেখানে মিশ্রণ থাকবে না বরং এগুলো কোনো কিছুতে না মিশিয়ে সেগুলো এরা পান করবে সেগুলো এগুলি পান করবে কখন কোন কোনোটা তারা আবার মিষ্টি মিশ্রিত হয়ে পান করবে দুইটা দিন আল্লাহ তালা উল্লেখ করেছেন মিমা ইন গায়ে আছেন এটা আমরা পড়েছি গত পর্বে যে শুনেছি যে কিছু নদী নালা থাকবে যেগুলো কোনো কিছুতে দ্বারা নষ্ট হয়নি পানিগুলো নদী নালার পানিগুলো আবার এই যে ঝর্ণা প্রশ্রবণগুলো এগুলো যারা যেগুলো কূপের মতো এগুলি দিয়ে যদি কোনো মিশ্রণ এখানে হয়ে যায় অন্য কিছু দিতে হলে মাটি বা ইত্যাদি মিশ্রণ হলে অনেক সময় ইয়া কমে যাবে কিন্তু আল্লাহ তালা দুনিয়ার বুকে আমরা যেটা মনে করি এরকম আল্লাহ তালা সেগুলোকে আখেরাতে কিছু এরকম কিছু প্রশ্রবণ থাকবেন এমন কিছু কূপ থাকবেন যেগুলোকে আল্লাহতালা নিজেই মিশ্রণ করে দিয়েছেন এমন জিনিস দিয়ে যেটা মুখের কাছে নিলেই সেটা অথবা যেগুলি হাতে নিলেই তাদের অন্তর ভরে যাবে আনন্দে এগুলো কী কী আল্লাহ নম্বর যেই আইনের কথা আল্লাহ তালা বলেছেন আইনুল কাফুর যে এমন কিছু এমন কিছু কূপ থাকবে যে কূপগুলো কাফুর মিশ্রিত আল্লাহ তলিন ক্যাসিনিজা জুহা কাহুরা আই নইহ ইফাজি যে এই যে যারা ন্যাককার पान करूप जूपटी जर मिश्रण हेफुरफुर द्वारा मिश्रित एवं एम झरना जे झर्णा थे आल्ला बंदारा पान कर पान करार निजे फाटिए एकदिक से दिक नहीं विभिन्नभव निज़रा प्रकाश निजे सुविधा मत से मत कर এটাকে নিজের মতো করে নেয়ার মত সুবিধা থাকবে এই জন্য আল্লাহ বলছেন যেভাবে দ্বিতীয় আরেক রকমের কুপের কথা কোরআন কারিম বলা হয়েছে এটা হচ্ছে আইন উত্তেসনিম সেটা হচ্ছে আইন উত্তেসনিম আল্লাহ তালা বলেছেন কোরআন করিমে ইন আলফরাফিনারা ন্যায় কাজ করবে তারা ন্যামতের মধ্যে থাকবে আয় আর একই তারা তাদের খাটের উপরে থাকবে সেখান থেকে তারা তাকিয়ে আপনি প্রাসুর্যের আনন্দ দেখতে পাবেন ইউস্কিম মানে তাদেরকে পান করানো হবে যে রাহির এমন সঞ্জীবনী সুধা যেগুলো বদ্ধ আছে সেরকম খিতামহু মিসকুন যার মুখটা খাতম দেওয়া হয়েছে মিসকের খাতম লাগিয়ে দেওয়া হয়েছে যেন যারা প্রতিযোগিতা করে তারপর আল্লাহ তালা বলছেন ওয়া জুহু মিন তাসম এই যে পানিও তারা পান করবে এর মিজাজ হবে তাসনিম তাসনিম আই নাই শিহাল মোকার সেগুলি দিয়ে আল্লাহ তালা মিশ্রণ ঘটাবেন তসনিম দিয়ে যেটা এমন এক ঝর্ণা যেই ঝর্ণার পানি মোকার পান করবে আল্লাহ তালা अर्थात आल्ला तला झाननाते रही एमन झरना रकम एमन आईन एम कूफ रहीगल पानी आर कि कूफ रही मिश्री थक कौ करफुर कोथ तस्नीम यह आल्ला तला झरनार कथा कूफर कथाओगर नाम सेल सेबील आल्लाह तला ওইসকনা ফিহা কাস কাহানা মিজাজুহা জা ফিহা তুসামা যেখানে এমন কিছু কূপ থেকে তাদেরকে পান করানো হবে যার মিশ্রণ হবে জানজাবিল এই এমন কূফের পানি যে কূপকে বলা হবে বলা হয় সেলসাবিল সুতরাং এই সেলসাবিল পানির এই নামক এই কূপ থেকে তাদেরকে পানি পান করানো হবে স্পেশালি এই জিনিসগুলো আমরা জানতে পারি দর্শক আমরা আলোচনা করছিলাম জান্নাতের কূপসমূহার ব্যাপারে আমরা এখন জান্নাতের জান্নাতের যে অট্টালিকা দালান কোঠা জান্নাতের খিমা এগুলি নিয়ে আলোচনা করতে চাই কোরআনে করিমে আল্লাহ তালা সেগুলো উল্লেখ করেছেন এবং রসল্লা আলম তার হাদিসহ এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন কোরআনে করিমে আল্লাহ তালা বলেছেন ফি তৈ আদন জান্নাতে যারা যাবে স্থায়ী জান্নাতে সেই জান্নাতে এমন সুন্দর সুন্দর উত্তম বাড়িঘর রয়েছে তাদের জন্য আল্লাহ তালা সেটা বলেছেন যে বিভিন্ন জায়গাতে সেগুলো আল্লাহ তালা কোথাও বলেছেন গুরুফাত আল্লাহ বলছেন তারা সুনির্দিষ্ট বিশেষ বিশেষ কামড়া সমূহে তারা নিরাপত্তা থাকবে তাদের সেখান থেকে হারিয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না সেখান থেকে তাদের সে নামত চলে যাওয়ার কোনো ভয় থাকবে না নিরাপদ সেই অবস্থায় থাকবে কোনো ভয় থাকবে নিঃসংক চিতা থাকবে যে এত আনন্দে তারা অবস্থান করছে এই আল্লাহ তালা এদের আল্লাহমানের বান্দা যারা তাদের যে প্রতিদান রহমানের খাঁটি বান্দা হবে তাদের আল্লাহ তারা গোরফা দিয়ে বিশেষ কামরা দিয়ে বিশেষ বিল্ডিং দিয়ে বিশেষ আমারত দিয়ে বিশেষ দালান কোঠা দিয়ে আল্লাহ তাদেরকে প্রাধান্য তাদেরকে সম্মানিত করবেন এবং প্রতিদান দিবেন কারণ তারা সবর করেছে দুনিয়ার বুকে শিরিক কুফর নিফাঁক থেকে মুক্ত থেকেছে অর্থাৎ তারা গুণার কাছ থেকে সবর করেছে আল্লাহর আবাদত করতে গিয়ে সবর করেছে আল্লাহ তালা বিপদ আফদ তাদের উপর যা এসেছে সেগুলোকে তারা হাসির মুখে বরণ করে নিয়েছে এই জন্য আল্লাহ তারা তাদেরকে জান্নাতের বিশেষ কামরা দিয়ে বিশেষ গরফা দিয়ে আল্লাহ তালা তাদেরকে সম্মানিত করবেন আর ও আকাউ নফিহা তাহিয়া তামা সালামা এবং সেখানে তাদের তারা প্রাপ্ত হবে সেখানে সালাম এবং অভিবাদন সেখানে প্রাপ্ত হবে যা জান্নাতিদের ভিতরে প্রবেশ করবে এই ফেরেস্তারা ফেরেস্তারা প্রবেশ করে তাদেরকে সালাম দিতে থাকবে এবং বলতে থাকবে সালামুন হালিকুম তুব্যতম ফদ খুলুহা খালিদ্দিন যে তোমাদের জন্য সালাম রয়েছে তোমরা ভালো ছিলে উত্তম ছিলে উত্তম থাকবে যে তোমরা চিরস্থায়ীভাবে সেখানে প্রবেশ করো আল্লাহ তালা এই গোরফাসমূহের বর্ণনা দিয়েছেন অন্য আয়াতে যে এই যাদের বিশেষ উল্লেখ করে সে গরফা দেওয়া হবে বিশেষ খাস কামরা খাস বিল্ডিং খাস প্রাসাদ দেওয়া হবে বিশেষ প্রাসাদ সেগুলোর ভরণা অন্য হয় তা আল্লা তারা বলছেন হত্বাহোম ল হোম গোরাফাও কি হা গোরাফ যে তাদের জন্য এমন এক ধরনের প্রাসাদ নির্মাণ করবে আল্লাহ তাদের যে প্রাসাদের এমন গরফাসমূহ থাকবে যার উপরেও গরফা থাকবে সেটা আমরা এখন কল্পনা করতে পারি না কিভাবে একটি কামরার উপরে অন্য কামরা খাস কামরার উপরে বিশেষ কামরা কীভাবে সেটা হবে আমরা সেটা কল্পনা করতে পারবো না কিন্তু আল্লাহ তালা সেটা বলে দিয়েছেন যে কামরাগুলোর উপরে এ গরফাগুলোর উপরে আবার বিশেষ গোরফা থাকবে মবনী এতুন যেগুলো তৈরি স্পেশালে তৈরি করা হয়েছে তাজিরিমিন তাহতে আনহার যা নিজ দিয়ে নাহার সময় প্রবাহিত থাকবে ওয়াদ্লাহ এগুলি আল্লাহ তাল্লা ওয়ায়দা লাই খলিফুল্লাহ মিয়াদ আল্লাহ ওয়াদার কখনো আল্লাহ তালা কখনো তিনি ওয়াদার ব্যর্থ তিনি ঘটান না এই জন্য মনে রাখতে হবে যারা জান্নাতে যাবে জান্নাতের এই এই বিশেষ কামরাগুলো যারা মালিক হবে এই প্রাসাদগুলি যারা মালিক হবে সেই উঁচু প্রাসাদগুলো উপরে স্তরে স্তরে এগুলো কামরা সাজানো থাকবে সৌন্দর্য বর্ধিত অবস্থায় থাকবে এমনি কাশির রহমতুল্লাহ আলাই বলেন যে তুই বাঁক পাও কাতে বা স্তরে স্তরে সেগুলো তৈরি করা হয়েছে মবন ইয়াত মহকামাত শক্তভাবে নির্মাণ করা হয়েছে মুজাখরাফা তলিয়াত এগুলো এত বেশি চাকচিক্যময় করা হয়েছে এত উঁচু করা হয়েছে যেগুলো দেখার সেগুলো সৌন্দর্য রসুলুল্লাহ সাল্লা আলসালাম নিজে বর্ণনা করেছেন মুসাদা আহমদে আসছে হাদিস্টি ইমনি আহবান হাদিস্টি নিয়ে আসছেন অনুরূপভাবে তিনিও বলেন যা উমা আল্লা সাহরাদু বলেছেন যে রসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেন ফিল জান্নাত গোরাফান জাননাতে এমন কিছু কোরফা হবে সরফা হবে বিশেষ প্রসাদ হবে ইয়োর জাহেরু আমিন বাহা যার বাইর থেকে ভিতর দেখা যাবে বাতনুহ আমিন জাহের ইহা অংশ ভিতর অংশ থেকে ভিতর অংশ আলাদা দেখা যায় বাহিরের অংশে অর্থাৎ ভিতরে থাকলে বাহিরের অংশে দেখা যাবে অংশে দেখা যাবে এরকম সৌন্দর্য আহত আল্লাহ তামান আতাহম আল্লাহ তালা এগুলি তৈরি করেছেন যে ব্যক্তি খাবার বিলাবে মানুষকে ও আল আনাল কালাম নরম নম্র কথা বলবে নরমসরে কথা বলবে ওয়াতিয়াম এবং প্রচুর পরিমাণে সওম পালন করবে ও সাল্লা বিয়ালনা সুনিয়াম রাতের অন্ধকারে তারা আল্লাহর জন্য সাল্লা তাদাই করেছে মানুষ ঘুমিয়ে রয়েছে কিন্তু তাদের ঘুম নেই তারা এই এই আল্লাহর জন্য আল্লাহর জন্য তারা এবার দাঁড়িয়ে গেছে এদের জন্য আল্লাহ তালাহ বিশেষ কামরাগুলি রেখেছেন রসুল উল্লাহ সাল্লা সাল্লামের हादीक बुझते रतर बेलात मर्यादा रही है शवमर की मर्यादा रही है मानव भलो व्यवहार सुंदर कथा बार्जा रही है मानुष के खार खा, खानो की मर्यादा रही है स्पष्टता का इमरान रेखे तक अवलम्बन करी अतिरिक्त करें तरह विशेष कमर व्यवस्था आल्ला दिए कुरने करीम आल्ला कमर साथ আবার তাদের অবকাশ যখন কেন্দ্রে খিমারবে কথা যেরকম থাকে মানুষের সেরকম খিমার কথা আল্লাহ তালা বলে দিয়েছেন আল্লাহ তালা বলছেন হৌ রোম মকসুর রহাত খিয়াম এই হৌর থাকবে ডাগর নয়না না রিগন থাকবে যারা তাদের ক্ষীমার মধ্যেই নির্দেশ থাকবে বাইরে যাবে না খিমার কি অবস্থা হবে সেটা বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি যে খিমাগুলো হবে মুক্তুর এবং ভিতরে হবে খালি দেখতে মনে হবে যেন মুক্ত মুক্তা রয়েছে ভিতরে খালি রয়েছে অর্থাৎ এ যার থেকে মুক্তুর মতো ভিতরে খালি সেরকম ক্ষীমা হবে যার লম্বা হবে ষাট মাইল দীর্ঘ হবে আকাশে ষাট মাইল দীর্ঘ কোনো কোন বর্ণা আছে যে এই যে কোনো হবে ষাট মাইল ভিত বড় কারো হবে তিরিশ মাইল বড় এটা হচ্ছে হাদিসের দুই হাদিসের মধ্যে সামঞ্জস্য বিধান এরকম হবে ফিকুল জাহেত মিনহা আলী মিনী আহমুল আকার এর এই সমস্ত এই খিমাতে ইমানদারের জন্য এমন পরিবার সেখানে থাকবে অন্যেরা সেটা দেখতে পাবে না এটাই হচ্ছে হাদিসের ভাই অর্থাৎ সেখানে তাদের জন্য সম্মানের ব্যবস্থাপনা করা হয়েছে যে এই সমস্ত ক্ষীমাতে অবকাশ যখন কেন্দ্রীয় তাদের জন্য আল্লাহ তালা এমন তাদের পরিবারকে রাখবেন যে কেউ দেখতে একজন এক কনায় থাকলে আরেকজন দেখতে পাবে না এরকম তাদের ভিন্ন ভিন্ন পরিবার সেখানে থাকবে তারা প্রত্যেক পরিবারের কাছে যেতে পারবে আনন্দ উপভোগ করতে পারবে সেই ব্যবস্থাপনা আল্লাহ তালা সেখানে রেখেছেন খাদিসে রসুল্লাহাম এ খাদিজা আপনার জন্য খাবার এবং তরকারি নিয়ে এসেছেন য়া আত যদি খাদিজা এসে আসে ফকরা আলিহালী তখন খাদিজার কাছে খাদিজার জন্য আমার তার রবের কাছ থেকে এবং আমার কাছ থেকে স্পেশাল সালাম আপনি তাদেরকে তাকে পৌঁছাবেন ও বা শেরহা এবং খাদিজাকে আপনি সুসংবাদ দেবেন বিবাই তিনফিল জান্নাতই জান্নাতের এমন একটি ঘরের সুসংবাদ দেবেন মিন কসবিন যেটা হবে লাখাবাফিও সব যেখানে কোনো চিৎকার নেই কোনো কোনো কষ্ট নেই এরকম জায়গা তার জন্য জান্নাতের একটা ব্যবস্থা জান্নাতের একটি ঘরের ব্যবস্থা আল্লাহ তাল করে দিয়েছেন এটাও এটাও হচ্ছে সেই অন্তর্ভুক্ত বিশেষ কামরার ব্যবস্থা বিশেষ জান্নাতের ব্যবস্থা বিশেষ ঘরের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন খাদিজা রাজি আল্লাহ আনহা আনহার জন্য অন্য অন্যিসাহ বলেছেন দাখাল তুল্নাতা জান্নাতে প্রবেশ করলাম আনা ইমরাতা বি আমি জান্ন দেখতে পেলাম আবু তল্হার স্ত্রী রুমাইসা কে দেখতে পেলাম ওসামু খাস আমি শব্দ শুনতে পেলাম একটি ফকুল তুমার হা আমি বললাম এলোকটিকে কাল হাজা বিলাল আমাকে বলা হলো হচ্ছে বিলাল ওরা এইতো কাসলাম এবং আমি দেখতে পেলাম একটি বিরাট প্রাসাদ যার পাশে একটি দাসি দাঁড়িয়ে আছে ফক তুল ইমান হাজা আমি বললাম এটা কার ফল অমরবিল খতাব বলা হলো এটা হচ্ছে অমর বিন খতাব ফ আরা তু আন খুলা আমি প্রবেশ করতে চাইলাম ফ আংজুর ইলে দেখবো এটা কিরকম অমর আমি তোমার আত্মমর্যাদা বোধকে আমি স্মরণ করলাম এই জন্য সেখানে ঢুকলাম না তখন উমরেন আমি আমার পিতামাতা মাতা আপনার উৎসর্গ হোক হেসল্লা আল্লাহ রসুল আপনার উপর কি আমি আত্মমর্যাদা দেখাব এটা কখনো হইতে পারে আপনি সেখানে ঢুকতে নিষিদ্ধ ছিল না কিন্তু রসোল্লা সাল্লা সেখানে প্রবেশ করেননি এর অর্থ হচ্ছে জাননাতে উমর আদুর বাড়ি রয়েছে এবং সেখানে তার জন্য एक जा रिया रही दिखे अवेक्षा करमरान बिलाल जानाती है प्रमाणित हलो रुमा अब तला रुमाइसा तरह जान्न सुबाद एक ही हादीसे दे बुखारी मुसलिम हादीस बुखारि मुस्लिम हादी दूटीस वर्णित हो जाए तो देखते पेलम जान्नर घर समूह अवस्था से वर्णना और कि भाव ईमानदार बेसि बसी घर बनाते पर जाननाते यार আমরা রসুল্লাহম সেটাও বলে দিয়েছেন দুনিয়ার বুকে কিছু কাজ করলে জাননাতে ঘর বানার ব্যবস্থা করতে পারে রসোল্লাহাম বলেছেন কেউ যদি কোনো আল্লাহর জন্য মসজিদ বানায় বান আল্লাহবাহি তানফুল জান্না জাননাতে আল্লাহ আল্লাহ তালা তার জন্য ঘরের তার জন্য একটি ঘরের ব্যবস্থা করে দিবেন রসুল্লাহাম বলেছেন মানবান কেউ তা আল্লাহ জন্য মসজিদ বানায় ও কামেফা কতিন পাখির ছোট খুপড়ির মতো অথবা ছুটি যেখানে ডিম পাড়ে সেটার মতো জায়গা কোন একটা মসজিদের ব্যবস্থাপনা করে দেয় ফিল বাইজান আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটি ঘর বানাবেন অন্য এক হাদিসে আল্লাহাম বলেছেন মানবেনা মসজিদ এন যে ব্যক্তিও মসজিদ বানাবে আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ তার জন্য জানাতে অনুরূপ একটি ঘর তৈরি করে দেবেন অনুরভাবে যে ব্যক্তি দিন রাতে বারোটা করে আল্লাহ তার জন্য জানাতে ঘর নির্মাণ করবেন এটাও রস আসলাম হাদিস থেকে এসেছে তাহলে জাননাতে গেলে সেখানে কীরকম ঘর হবে সেটা আমরা আলোচনা করলাম এবং জান্নাতের গোরফার সময়ের আলোচনা আমরা করছি নাহার আলোচনা আগে আলোচনা করেছি জান্নাতের খিমার আলোচনা করেছি বিশেষ কামরার আলোচনা করেছি প্রত্যেকের যে আলাদা প্রাসাদ হবে সেটাও আলোচনা করেছি জানাতে গেলে সেখানে जावर भिन्न भिन्न घर पत्री विभिन्न आलोचना करवर्ती्यायी थे विषय आओ आलोचना करके सुस्थ रखादुल्लबीन असल वरहमत वबरकू